রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ গত পর্বে আমরা তাবুকের যুদ্ধ সংক্রান্ত কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তাবুকের কিছু টুকরো ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাবুক অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে এটা বদর বা ঔষদের মতো একক কোনো ঘটনা নয় এই ঘটনাগুলো তাবুকের যুদ্ধের ঘটনা তবে ঠিক কবে ঘটেছে বা কখন ঘটেছে তার নিশ্চিতভাবে জানা যায় না প্রথম যে ঘটনাটি আলোচনা করব তা মুসনাদে আহমদ গ্রন্থে মোয়াজবেন জাবালের বর্ণনা এসেছে মোয়াজ বেন জাবাল রাদিল্লা আহ বর্ণনা করেন জামাতের সাথে ফজরের সালাদ আদায় করে নিয়ে নবী সাল্ল আলী আসলাম তাবকের দিকে চললেন লোকজন সবাই উটের পিঠে করে যাচ্ছিল সূর্যোদয়ের কাছাকাছি সময়ে তাদের ঘুম আসতে শুরু করে উটের পিঠেই ঘুমিয়ে পড়ছিল তারা অর্থাৎ ফজরের পর সবাই বেশ ক্লান্ত ছিলেন সবাই উটের পিঠে বসেই ঘুম পেয়ে যাচ্ছিল এদিকে মুআজমেন জবাল আনহু নবীজ সাল্ল আলিউসলামের অনুসরণ করছেন লোকেরা ঘুমিয়ে পড়ায় তাদের উটগুলো এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে পড়ছিল মোয়াজের উটো পা হরকে যায় তিনি বর্ণনা করেন আমি আমার উটের লাগাম ধরে ছাড়া দিতেই তা উঠে গিয়ে নবীজ সাল্ল আলী আসলামের উটকে চমকে দেয় ভয় পেয়ে সামনের দিকে দৌড়ে যায় নবীজির উটটি নবীজ সাল্ল আলী আসলাম মুখ ঢেকে পাগড়ি পরা ছিলেন ঘটনা কি তা দেখার জন্য পাগড়ি খুলে পেছনে তাকিয়ে দেখলেন আমাকে ডাক দিলেন বললেন লাভ বাই কিয়া নবীজ সাল্ল আলী আসসালাম বললেন এদিকে আসো মোয়াজুল্লা ওয়ানহু বর্ণনা করেন আমি এত কাছে চলে গেলাম যে দুজনের উটের জিন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিলাম বললেন লোকজন যে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে তা তো আমি টেরই পাইনি বললেন। ঘুমিয়ে পড়েছে তো তাই ওদের উট এদিক ওদিক চলে যাচ্ছে মোয়াজবেন জবানহু খেয়াল করলেন সেখানে তিনি আর নবি ছাড়া আশেপাশে আর কেউ নেই এই সুযোগে তিনি বললেন আল্লাহ রসুল একটা কথা বলতে চাই অনুমতি দেবেন সাহবারা রসুল্লাহ সাল্ল আলী আসলামকে একা পাবার আশায় তককে তক্কে থাকতেন মোয়াজ বিন জবাল আহু বললেন আমি এমন একটি কথা জিজ্ঞেস করতে চাই জানিয়ে ভাবতে ভাবতে আমি একদম অস্থির হয়ে গেছি নবীজি সাল্লাহ আলি ওয়াসলাম বললেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর মোয়াজ বললেন আল্লাহ রসুল জান্নাতে ঢুকতে হলে আমাকে কি করতে হবে বলে দিন এমন কিছু একটা বলুন যা আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে জানতে পারব না নবীজি সাল্ল আলী আসলাম খুব খুশি হয়ে একটা কথা বললেন যার বাংলা অনুবাদ এমন হয় বাহ তুমি চমৎকার একটা প্রশ্ন করেছ কথাটাই তিনি তিনবার বললেন আরো বললেন আল্লাহ চাইলেই তোমাকে অনেক কল্যাণ দান করতে পারেন নবীজ সাল্ল আলী আসলাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এভাবে তিনবার করে বলতেন তারপর তিনি মহাজকে বললেন আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে সলাৎ আদায় করবে এক আল্লাহর ইবাদত করবে আর এই কাজ আমৃত্য চালিয়ে যাবে নবীজ্লা আলী ওয়াসালাম আরো বললেন তুমি চাইলে আমি তোমাকে এর মাথা খুঁটি আর চূড়া কি সেগুলো কি বলব না জবালেন জি জি বলে দিন আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাক ফিদাকা আবি বাবা মা আপনার জন্য কুরবান হোক এটা উৎসাহের আতিশয্যে বলা একটা আরবি বাচন ভঙ্গি অথবা কাউকে সর্বোচ্চ প্রশংসা করতে হলে আরো এটা বলে থাকে নবীজল আলীম বললেন এর মাথাটি হল শাহাদা খুটি হলা সালাদ প্রদান করা বললেন আমাকে ততক্ষণ যুদ্ধ করে যেতে বলা হয়েছে যতদিন না মানুষ সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং ইমানে সাক্ষ্য প্রদান করে তারা তা করলে তাদের জীবন ও সম্পদ নিরাপদ হয়ে যাবে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ ফরজ চলাতের পর যে আমলের মাধ্যমে জান্নাতে বান্দার মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তা হল আল্লাহর রাস্তা জিহাদ এই কাজ করতে গিয়ে ক্লান্ত হওয়া প্রতিটি চোখ ধুলি ধূষরিত হওয়া প্রতিটি পা এই মর্যাদা লাভ করবে এভাবে আল্লাহর রাস্তায় বৈধ জিহাদের জন্য উৎসাহিত করেছেন তিনি আরেকটি এসেছে। মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয় আল্লাহ রাস্তায় জিহাদে ব্যবহৃত পশুর জন্য অর্থ ব্যয় করলে একই রকম আরেকটি হাদিস ইমাম আন্নবী তার রিহাদুসালীহীন গ্রন্থে উল্লেখ করেছেন থেকে বর্ণিত তিনি বলেন। একবার আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল আমাকে এমন আমল বাঁতে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহার্নাম থেকে দূরে রাখবে তিনি বললেন তুমি বিরাট কঠিন কাজ সম্পর্কে প্রশ্ন করলে তবে এটা তার পক্ষে সহজ হবে যার পক্ষে মহান আল্লাহ সহজ করে দেবেন আর তা হচ্ছে এই যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোন শরিক স্থাপন করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে মাহের রমজানে সাওম পালন করবে এবং কাবাগ্রহের হজ পালন করবে পুনরায় তিনি বললেন তোমাকে কি আমি কল্যাণের দরজাগুলোর কথা বাদলে দেব না শোনম সাওম ঢালস্বরূপ কাজ করে সাদাকা গুনাহকে নিশ্চিন্ন করে যেমন পানি আগুনকে নিশ্চিন্ন করে দেয় আর মধ্যরাত্রিতে মানুষের নামাজ অতপর তিনি এই দুটি আয়াত পড়লেন যার অর্থ তারা শয্যা ত্যাগ করে আশায় বুক বেঁধে এবং আশঙ্কায় ভীতিবিবল হয়ে তাদের প্রতিপালককে আহ্বান করে এবং আমি তাদেরকে যেসব জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে থাকে তাদের সৎকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর যা কিছু লুকায়িত রাখা হয়েছে কেউ তা অবগত নয় সুরাজ সাজদা, আয়াত ষোলো এবং তারপর সতেরো আমি তোমাকে সব বিষয়ের মস্তক তার খুঁটি আর তার উচ্চতম চূড়া কি বললাম অবশ্যই বাতলে দিন তিনি বললেন, বিষয়ের মস্তক হচ্ছে ইসলাম তার স্তম্ভ হচ্ছে নামাজ এবং তার উচ্চতম চূড়া হচ্ছে জিহাদ পুনরায় তিনি প্রশ্ন করলেন আমি কি তোমাকে সেসবের মূল সম্বন্ধে বলে দেব না আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল তখন তিনি নিজ জীবটিকে ধরে বললেন তোমরা এটিকে সংযত রাখো মোয়াজ রানু বললেন হে আল্লাহ রসুল আমরা যে কথা বলি তাতেও কি আমাদেরকে হিসাব দিতে হবে তিনি বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলক হে মোয়াজ মানুষকে তাদের নিজেদের জীব ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুপড়ে নামে নিক্ষেপ করবে এই একটি হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে যা প্রত্যেকটি মুসলিমদের মেনে চলা খুব গুরুত্বপূর্ণ পাওয়া যায় যে তাবুকে পৌঁছার দিন সকালে নবুজি সাল্লু আলী একটা খুতবা দেন কিছু কিছু অংশ তিনি বলেন তাবুক যুদ্ধে আমরা রসল সাল্লু আলী আসলামের হলাম পথে কোনো এক মঞ্জিলে রসল সাল্লু আলী আসলাম ঘুমিয়ে পড়লেন এবং সকালের সূর্য এক বল্লম বরাবর উঁচু হবার আগ পর্যন্ত তার চোখ খুলল না এ সময় জেগে তিনি উঠতে বললেন হে বিলাল আমাদের পক্ষে ফজরের ওয়াক্তের প্রতি নজর রাখবে এই কথা কি তোমাকে আগেই বলে রাখিনি বিলাল রহু বললেন ইয়া রসল্লাহ ঘুম আমাকে তেমনই পেয়ে বসেছিল যেমনটা আপনাকে পেয়ে বসেছিল বর্ণনাকারী বলেন তখন রসল্লাহ সাল্ল আলী ওয়াস্লাম তার অবস্থান ক্ষেত্র ছেড়ে একটু সরে এসে সেখানে সালাদ আদায় করলেন এবং দিনের অধিকাংশ সময় ও রাতভর সফর করে সকালবেলা দাবুকে উপনীত হলেন এরপর সাল্লাহ আলিউসালাম একটি খুব দেন নী মেম্বারে উঠে দাঁড়ান আল্লাহর যথাযথ প্রশংসা পাঠ করলেন তারপর বললেন আল্লাহর কিতাবই অন্যতম বাণী আর তাকুয়ার বাণী হল দৃঢ়তম হাতল ইব্রাহিম আলা সাল্লামের পথই সর্বোত্তম পথ আর সর্বোত্তম সুন্না মুহাম্মদ সাল্লাহ আলিউসালামের সুন্না সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহর জিকের সর্বোত্তম কাহিনী কোরআনে বর্ণিত কাহিনী ইখলাস ও নিষ্ঠা সহকারে কৃত কাজগুলোই সর্বোত্তম কাজ আর নিকৃষ্টতম কাজ বিদায় নবীদের দেখানো হৃদয়ত সর্বোত্তম হৃদায়ত শ্রেষ্ঠতম মৃত্যু শাহাদাদের মৃত্যু সবচেয়ে অন্ধকার অন্ধত্ব হল আল্লাহর পথে হৃদায়ত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যাওয়া শ্রেষ্ঠতম কাজ হল সেটাই যা দুনিয়া ও আহিরাতে উপকারে আসে সর্বোত্তম জ্ঞান সেটাই যে জ্ঞান অনুযায়ী কাজ করা হয় নিকৃষ্টতম অন্ধত্ব হৃদয়ের অন্ধত্ব উপরের হাত অর্থাৎ দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম অতিরিক্ত পেয়ে কাণ্ডজ্ঞান হারানোর চেয়ে অল্পে তুষ্টি উত্তম নিকৃষ্টতম অজুহাত মৃত্যু সময় প্রদত্ত অজুহাত আর নিকৃষ্টতম অনুশোচনা শেষ বিচারে দিনের অনুশোচনা কিছু লোক কদাচিত জোমার তালাতে আসে কেউ কদাচিত আল্লাহকে স্মরণ করে মিথ্যেবাদে জীব হল নিকৃষ্টতম পাপ শ্রেষ্ঠতম প্রাচুর্য অন্তরের প্রাচর্য সর্বশ্রেষ্ঠ পাথেও তাকুয়া প্রজ্ঞার চূড়া হল আল্লাহকে ভয় করা হৃদয় বিরাজকারী সর্বশ্রেষ্ঠ বস্তু ইয়াকি মত সকল পাপের জননী নারী শয়তানের প্রবেশপথ নিকৃষ্টতম আয় সুদ নিকৃষ্টতম খাবার ইয়াতিমের সম্পদ অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণকারী সৌভাগ্যপানটি বেশ দীর্ঘ আদিশের একটি অংশ বুখারিতে এসেছে সেখানে বর্ণিত আছে মুমিনকে অভিশাপ দেওয়া পাপ আর তার সাথে যুদ্ধ করা কুফর গিবত করা তার মাংস খাওয়া সমতুল্য তার রক্তপাত যেমন নিষিদ্ধ সম্পদ আত্মসাত করাও তাই যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ পুরস্কার দেবেন বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ দেবেন হারানো বস্তুর চেয়েও উত্তম কিছু যে লোক দেখাতে চায় আল্লাহ তাকে শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্তে পরিণত করবেন ধৈর্য ধারণ করলে আল্লাহ আরও দেবেন সবশেষে হে আল্লাহ আমাকে প্রতিটি বাক্যই গভীর অর্থপূর্ণ প্রতিটি শব্দ আর বাক্যের ব্যাখ্যা নিয়ে আলাদা করে খুতবা দেয়া যায় আমরা গত রাজা ওকায়দের ঘটনা আলোচনা করেছিলাম মুসলিম বাহিনী তাবকে অবস্থানকালেই ওকায়দ মিত্রতার প্রকাশ হিসেবে বেশ কিছু উপহার পাঠায় এর মধ্যে এমন একটি শাল ছিল যেমনটা মুসলিমরা আগে কখনো দেখেনি এমন কি তাতে স্বর্ণের কিছু হালকা কারুকাজও ছিল নবীজল আলি ওয়াসালাম সেটা পড়লে সাহাবিরা মুক্ত হয়ে কাপড়টির সৌন্দর্য দেখেন এক বর্ণনা আছে সাহাবিরা মুক্ত হয়ে কাপড়টির চারপাশে হেটে হেটে দেখছিলেন মনে রাখা প্রয়োজন আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন আরবদের দারিদ্র ছিল প্রকট বিশেষ করে হিজাজ অঞ্চলের কথা তো বলাই বাহুল্য জমজম ছাড়া অন্য কোনো পানির উৎসও ছিল না তাদের সব পণ্য বাইরে থেকে আমদানি করত এমনকি মুদ্রাও ব্যবহার করত রোমান বা পারস্যের তাই এত সুন্দর সেলাই করা কাপড় দেখে সাহাবিরা অভিভূত হয়ে যান নবীজ সাল্ল আলী ওয়াস্লাম তা দেখে বললেন তোমরা এতেই মুগ্ধ হয়ে গেছ আল্লাহর কসম জানাতে সাহ বিন মোয়াজ যে রোমাল ব্যবহার করে তা এই পুরো কাপড়ের চেয়েও মূল্যবান তামুকে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম প্রায় বিশ দিন অবস্থান করেন এই অবস্থানকালের আরও একটি ক্ষুদপায় বর্ণনা পাওয়া যায় একদিন তিনি সলাতেের পরে উঠে দাঁড়িয়ে বলেন আজ আল্লাহ আমাকে এমন পাঁচটি জিনিস দিয়েছেন যা আমার আগে আর কাউকে দেননি এক আমার পূর্ববর্তীরা প্রেরিত হয়েছিলেন নিজ নিজ জাতির কাছে আর আমাকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য দুই আল্লাহ আমাকে সাহায্য করেছেন তাই এক মাসের দূরত্ব থেকেও শত্রুরা আমাকে ভয় করে অর্থাৎ তাবুকের শত্রুরা এতই ভয় পেয়েছিল যে মুসলিমদের পৌঁছাতে এক মাস সময় লাগলেও গাস্তানগোত্র বা রোমান সেনা কেউই আক্রমণে আসেনি তিন আমার জন্য গণিমত হালাল আগেকার জাতিগুলোর জন্য তা ছিল না অর্থাৎ আগেকার নইত সময়ে আসমান থেকে আগুনের গোলা এসে সব গণিমত পুড়িয়ে দিত এভাবে আল্লাহ তাদের আমল কবুল হওয়ার সংকেত দিতেন চার সমগ্র জমিন আমার জন্য মসজিদ করে দেয়া হয়েছে আমার ওম্মতের যে কেউ যেখানেই থাকবে সালাতের সময় হলে সেখানেই অজু করে সালাত পড়বে আগের উম্মত শুধু নির্দিষ্ট জায়গাতেই সালাদ পড়তে পারত আল্লাহ আমাকে ইচ্ছে মতো একটি দোয়া করতে বলেছেন আমি সেটা কেমত দিন তোমাদের জন্য তুলে রেখেছি তোমাদের যে কেউ লা লাহ ইল্লাল্লাহ বলবে সে এই পঞ্চম জিনিসটি পাবেতের জন্য রসুল্লাহ সাল্লাহ সমগ্র উম্মাহ। এক সময় এর কারণে জান্নাতে প্রবেশ করবে কিছু ভবিষ্যৎবাণীও করেন তিনি যেমন মুসলিমরা রোম আর পারস্য বিজয় করবে এবং এমনটাই হয়েছে খেয়াল করুন তাবুকে থাকাকালীন কিন্তু তিনি রোম আর পারস্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছিলেন সেখানেই তিনি এই ঘোষণা দেন এবার আমরা আলোচনা করব দুই সাহাবের কাহিনী যারা তাবুকের যুদ্ধে মূল বাহিনীর সাথে যোগ দিতে পারেননি কিন্তু পরবর্তীতে একা একাই যোগ দেন এত দূরের পথ একা একা পারি দেওয়ার নিঃসন্দেহে ছিল না কিন্তু এই সাহাবীরা ছিলেন দিন ইসলামের প্রতি আন্তরিক তাই প্রতিকূলতা সত্ত্বেও ঝুঁক হলেও তারা শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধে অংশ নেন এই দুই হলেন আবুজর গিফারি এবং আবু খাইসামা রাজীম সেনাবাহিনী সুনায়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর আল্লাহ আলী ওয়াসলাম পুরো বাহিনীর বিভিন্ন ভাগের জন্য কমান্ডার নিযুক্ত করে তাদের হাতে পতাকা তুলে দেন এই অভিযানে গায়েড ছিলেন ইলকেমা ইবেন আল ফাগুয়া রানহ আব্বাসবিন বিশারহু ছিলেন নিরাপত্তার দায়িত্বে তাবুকের যুদ্ধে মুসলিমদের জিহাদের দিকে গণ আহ্বান করা হয়েছিল লা লাহ ইল্লাল্লাহ এতে বিশ্বাস করে এমন প্রত্যেক মুসলিমই এই আহ্বানে সাড়া দেয় তবে অল্প কিছু লোক বাদে সবার জন্য অপেক্ষা করাও যৌক্তি ছিল না যখনই রসল সাল্লাহ আলী আসলামকে বলা হতো অমুক যুদ্ধে আসেনি তখন রসল বলতেন তার কথা বাদ দাও তার মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে আল্লাহ তাকে তোমাদের পথ অনুসরণ করাবেন আর যদি ভালো কিছু না থেকে থাকে তাহলে আল্লাহ তার হাত থেকে তোমাদের রেহাই দিয়েছেন রসলাস্ল আলী আসলামকে যখন বলা হল আবুজর আমাদের সাথে আসেননি তখনও তিনি একই কথা বললেন আবুজর রদেল আনহ হচ্ছেন আবুজার আল গিফারি তার কথা এর আগেও আলোচনা হয়েছে তিনি বেশ প্রথম দিকের একজন মুসলিম ইসলাম গ্রহণ করে তিনি তার গিফার গোত্রে ফিরে যান এবং তার দাওয়ার বদলতে গিফার গোত্র ইসলাম গ্রহণ করে হিজরতের পর তিনি আর তার গোত্র মদিনায় চলে আসেন অগ্রগামী মুসলিম হিসেবে আবুজার তাবকে অংশ নেবেন এটাই ছিল কাম্য কিন্তু তাকে দেখা গেল না আসলে আবুজারদো মূল বাহিনীর পেছনে ছিলেন কিন্তু তার উটটি ছিল ধীর গতির তাই তিনি পিছিয়ে পড়েন অনেকটা পিছিয়ে যাওয়ায় তিনি তার জিনিসপত্র নিয়ে উঠ থেকে নেমে গিয়ে তপ্ত মরুভূমির বুকে হেঁটেই রওনা দেন মুসলিমরা দেখতে পেল দূর দিগন্তে একজন মানুষ একা একা হেঁটে আসছে তারা রসল আলিমকে জানালেন রসুল্লাহ সাল আলী আসলাম বললেন এটা যেন আবুজর হয় আসলেই তাই হল সেই মানুষটি কাছে এলে দেখা গেল তিনি আর কেউ নন আবুজার রদুল্লাহ আনহো আবুজর রদুল্লাহ আনহোর আগমনের কথা রসুল্লাহ সাল আলী আসলামকে জানানো হল রসল্লাহ বললেন আল্লাহ আবুজরের ওপর রহমত বর্ষণ করুন সে একা এসেছে একাই চলে যাবে আর কেমতের দিন তাকে একাই উদ্ধিত করা হবে এই ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হয়েছিল বেশ কিছু বছর পর তখন উসমান ওসমান আফান রাদিল্লা আনহুর খেলাফতকাল। মুসলিম সাম্রাজ্য অঢেল বিত্ত ভৈব অর্জন করেছে আবুজর রাদিল্লাহ আনহু ছিলেন খুব সাদা একজন মানুষ বড় হয়েছিলেন কঠিন মরু এলাকায় স্বভাবে তিনি ছিলেন কিছুটা রাগী এবং কঠোর প্রকৃতির তিনি ছিলেন একজন জাহিদ দুনিয়া বিমক ব্যক্তি কঠোরভাবে জুহত করতেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মুসলিমদের প্রয়োজনের বেশি সম্পদ জমা করা হালাল নয় তিনি মনে করতেন যা কিছু প্রয়োজনের চাইতে বেশি তা দরিদ্রদের দান করা ও অন্যান্যদের ভালো কাজে ব্যয় করতে হবে যদিও শক্তিশালী অভিমত হল একজন ব্যক্তি তার সম্পদের উপর জাকাত দেবার পর বাকি সম্পদ তার জন্য হালাল হবে এবং সে চাইলে জমা করতে পারে রেখেও যেতে পারে সম্পদ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার অনুমোদন যদি ইসলামে নাই থাকত তাহলে মিরাজ বা উত্তরাধিকারের বিধানগুলো থাকার কোনো অর্থই নেই যাই হোক আবুজর আনহুর জুহুদ ছিল এতটাই কঠোর যে জনগণ ও শাসন কর্তৃপক্ষের সাথে তা ঠিকমতো বনিবনা হচ্ছিল না উসমান রদেল আনহুর খিলাফতকালে আবুজর রাদেল আনহু শামে ছিলেন তখন মো আবির রদুল্লাহ আনহু ছিলেন শামের গভর্নর রোমানদের সাথে তখন জিহাদ চলছিল তাই শাম হয়ে ওঠে গণিমতের আধার প্রচুর গণিমত আসত এবং আবুজর রদুল্লাহ আনহু এতে খুশি ছিলেন না তিনি জনগণকে বকাঝকা করতেন তারা সম্পদ জমা করত সেই কারণে তাদের তিরস্কার করতেন বিষয়টা জনমনে অসন্তোষের জন্ম দেয় তাই গভর্নর মোহাবিয়া রদুল্লাহ আনহু খলিফা ওসমান রদুল্লাহ আনহুকে চিঠি দিয়ে আবুজর রদুল্লাহ আনহুর ব্যাপারে অভিযোগ করে জানালেন যে তার জন্য সামের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে উসমান রাদিল্লাহ আনহ তখন আবুজর রাদিল্লা আনহুকে মোদিনায় ফিরে আসতে বললেন কেননা শাম আসলে আবুজরের জন্য উপযুক্ত জায়গা ছিল না আবুজার আবুজর রাদহ শাম ত্যাগ করে মোদিনায় ফিরে এলেন উসমান এবেন আফফান রাদিল্লাহ আনহো বললেন তিনি চাইলে মদিনায় থাকতে পারেন কিন্তু আবুজার রাদুল্লাহ আনহু বললেন আপনাদের দুনিয়ার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না আমাকে আমার মতো থাকতে দিন আমাকে আর রবজাতে যেতে দিন আর রাবজা হলো মোদিনার কাছেই মরুভূমিতে ছোট্ট একটি গ্রামের মতো উসমান রদেল আনহু আবুজারকে ছেড়ে দিলেন জোড়া করলেন না তিনি এতটাই দুনিয়া বিমুখ ছিলেন যে মুসলিমদের দুনিয়াবি সমৃদ্ধি হবে এই দৃশ্য তার একেবারেই ভালো লাগছিল না উসমান তাকে বললেন আমি আপনাকে কিছু উঠ দিতে চাই আবুজার বললেন না আমি এসব চাই না আমি নিজের মতো করে চলতে পারব আবুজার রদেল আনহু আর রাবজায় চলে গেলেন এবং সেখানেই বাস করতে লাগলেন আবুজার রাদিল্লা আহু একা একা জীবন কাটাতে লাগলেন আল্লাহর ইবাদতে ডুবে থাকলেন এক সময় তার মৃত্যুর মুহূর্ত খুনিয়া এলো। মৃত্যুসজ্জায় তখন মরুভূমির মাঝখানে তার সাথে ছিলেন শুধুমাত্র তার স্ত্রী এবং সেবক কোন প্রতিবেশী বা বন্ধু বান্ধব ছিল না যে মহান সাহাবি এক সময় ছিলেন আল্লাহ রসুল্ল আলহাসমের সঙ্গী আবু বকর অমার ও ওসমান রাদিল্লা আহ সময় ছিলেন তিনি একজন আলিম একজন মুফতি অথচ দুনিয়া ত্যাগ করার সময় তিনি আজ সম্পূর্ণ একা কোন ছাত্র বা বন্ধু কেউই নেই তার স্ত্রী কাঁদতে লাগলেন আবুজর রদেল্লো মানহু জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন স্ত্রী উত্তর দিলেন তুমি কিভাবে আশা করো আমি কাঁদব না তুমি মারা যাচ্ছ আর তোমাকে দাফন করার মতো আমার কিছু নেই তোমাকে একা দাফন করার মতো শক্তিও আমার নেই আবুজর রদেল্লানহ তার স্ত্রীকে আশ্বস্ত করে বললেন কেদোনা আমি এক জমায়েতে রসুল্লাহ সাল্ল আলী আসলামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে একজন ভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার দাফন প্রত্যক্ষ করবে মুমিনদের একটি দল সেই জমায়েতের আমি ছাড়া সবাই মারা গেছে তারা সকলেই দলবদ্ধ ছিলেন কাজেই আমি সেই ব্যক্তি যে একা মৃত্যুবরণ করে হাদিসটিকে সত্য প্রমাণ করব তুমি বরং বাইরে যাও আর গিয়ে রাস্তার দিকে চোখ রাখো যখন আমি মারা যাব আমাকে গোসল দিও কাফনে ঠেকে দিও আর আমাকে রাস্তার ওপাশে রেখে এসো যে মুসাফির দলের সাক্ষাৎ তুমি পাবে তাদেরকে বলবে এ হচ্ছে আবুজর আবুজর রাদুল্লাহআহ একদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন তার স্ত্রী এবং সেবক তার কথামত সবকিছু বললেন তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন একটি কাফেলা আসবে এবং তার স্বামীকে দাফন করবে অবশ্যই একটি কাফেলা এলো। সেই কাফেলাটি আসছিল কুফা থেকে সেখানে ছিলেন আবদুল্লাবেন মাসউদ রাদহ আবদুল্লাবেন মাসউদ রাদহ যখন জানলেন এটা আবুজর রাদহুর লাশ তখনই তার মনে পড়ে গেল আল্লাহ রসুল আলী আসলামের সেই হাদিসটি তিনি জানাজায় ইমামতি করলেন দাফন সম্পন্ন হল আবুজর রাদহু ক্ষমতা আর নেতৃত্বকে তীব্রভাবে অপছন্দ করতেন একবার আবু মুসা রাজ আনহু তার সাথে দেখা করতে এসেছিলেন আবুজর আনহু তখন ঘরের কাজ করছিলেন ভাই হিসেবে তাকে সাহায্য করতে গেলে আবুজরাদহু তাকে বলেন আমাকে আমার মতো থাকতে দাও আবু মোসাল শাহরিরহু বললেন আমি তো তোমার ভাই আবুজর আনহু উত্তর দিয়েছিলেন না নেতৃত্বের পদ গ্রহণ করার আগ পর্যন্ত তুমি আমার ভাই ছিলে। আমির হিসেবে নিযুক্ত বা সরকারি কাজের সাথে জড়িত ব্যক্তি থেকে আবুজরাদিল্লৌনহু দূরত্ব বজায় রাখতেন আবুজার রাদেল আনহর মতো জীবনযাপন করা হয়তো এখন সম্ভব নয় কিন্তু নিজেদের অবস্থাকে আবুজার রদেল্লা জীবনের সাথে অন্তত তুলনা করা যেতে পারে এখনকার মুসলিমদের জীবনে প্রাচুর্য আছে জীবনের নিরাপত্তা আছে আছে সম্পদ এবং স্বাচ্ছন্দ্য আবুজরের সেসব কিছুই ছিল না কাফনের জন্য একটুকরো ভালো কাপড়ও ছিল না কিন্তু ছিল তাকোয়া যা এখন দুর্লভ তাই মুসলিমদের আজ সব থেকেও কিছু নেই দ্বিতীয় কাহিনীটি আবুল খাইসামা রাদেল্লাহোর কাহিনী পিছিয়ে থাকা সাহাবিদের মধ্যে আরও একজন ছিলেন আবু খাইসামা আল আনসারী রাদেলসল্লা আলী ওয়াসলাম ও অন্য মুসলিমরা যখন অভিযানে তখন আবু খাইসামা বসে আছেন আরিশে। আরিশ গাছের ডাল দিয়ে বানানো এক ধরনের বিশেষ করে ঘর। গরমকালে সেই ঘরের উপর পানি ঢালা হলে তা শীতল ও আরামদায়ক হয়ে যেত বলা যেতে পারে আরিস ছিল প্রাকৃতিক এয়ার কন্ডিশনার তার দুই ঘরে ছিল দুইজনের স্ত্রী আবু খাইসামা রাজিল্লা আনহ ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রীরা তার জন্য খাবার পানীয় প্রস্তুত করে রেখেছেন হঠাৎ তার মনে হল আল্লাহ রসুল সাল্লাহ আলহামের কথা তিনি বললেন আল্লাহ রসুল তপ্ত সূর্য আর গরম বাতাসে বসে আছেন আর আবু খাইসাম্মা বসে আছে সুশীতল ছায়া এক সুস্বাদু খাবার আর সুন্দর স্ত্রীদের মাঝে এ হতে পারে না আল্লাহর আমি এই দুই ঘরের একটিতেও প্রবেশ করব না যতক্ষণ না আমি আল্লাহ রসুলের অনুসরণ করি কাজেই আমার জন্য রসদ প্রস্তুত করো। তার স্ত্রীরা তার জন্য সবকিছু প্রস্তুত করে দিলেন আবু খাইসেমা রাজ আনহু উটের পিঠে চড়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে যান যাত্রাপথেহকে সঙ্গী হিসেবে পেয়ে যান ওমায় রাজ আনহু সম্ভবত মক্কা থেকে আসছিলেন বা অন্য কোনো কারণে তার দেরি হয়ে যায় তাবুক গেই তার রসুল্লাহ সাল্ল আলি ওয়াস্লামের কাফেলার দেখা পান আবু খাইসেমা ওমায় রেল্লাহ আনহুকে অনুরোধ করলেন যেন তিনি একা গিয়ে প্রথমে আল্লাহ রসল্লার সাথে কথা বলতে পারেন রাদাল আনহু তার অনুরোধ রাখলেন দূর থেকে সাহাবিরা দেখলেন কেউ একজন আসছে আল্লা রসুল্লাহ আলহাম বললেন এটা যেন আবু হয় আবু খাইসামা রাদ্লাহ আনহু কাছে এলে আল্লু রসুল্লাহু আলহাম তাকে বললেন তুমি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলে আবু খাইসামা আবু খাইসামা রাদ্লাহ আনহু এরপর রসল্লা সাল্লাহ আলহামকে পুরো ঘটনা খুলে বলেন এবং রসুল্লাহ সাল্ল আলী আসলাম তার জন্য দোয়া করলেন একজন আদর্শ নেতা হিসেবে তাকে সাবধান করলেন এবং তার প্রতি দয়াও করলেন আবু খাইসামানহোর কাহিনী থেকে শিক্ষা হল একজন মুসলিম হচট খায় কিন্তু হচট খেয়ে আবার উঠে দাঁড়ায় একজন মুসলিম ভুল করে কিন্তু তার বিবেক তাকে সদ্রাতে বাধ্য করে একজন মুসলিম দিনের মধ্যে পিছে পড়ে কিন্তু সে অনুশোচনা করে আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ বলেন আল্লাহ তাল্লাহকে যারা ভয় করে যদি শয়তানে কুমন্ত্রণা তাদের কখনো স্পর্শ করে তবে তারা সাথে সাথে আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চোখ খুলে যায় তাবুক থেকে ফেরার পথে আল্লাহর আলহাসমকে মুনাফিকরা হত্যা করার চেষ্টা করে ইমাম বাহাগি রেহমাহ বর্ণনা করেছেন মোহাম্মদ এ বিন মাস্তমার রদুল্লাহ আনহো এবং হুসাইফা ইবনুল ইয়ামান রদুল্লাহ থেকে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলি ওয়াস্লামের বাহন উঠনির লাগাম ধরে তার আগে আগে চলছিলাম আর আমার রদিল্লাহ আনহু পেছন থেকে উঠ ঠাকাচ্ছিলেন কিংবা আমি পেছন থেকে হাঁকাচ্ছিলাম আর আম্মার তার আগে আগে লাগাম টেনে চলছিলেন আমরা পাহাড়ি ঘাটির কাছাকাছি পৌঁছলে বারোজন আরোহীকে তার পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখলাম বলেন। আমি রসল্লাহ আলী আসলামের মনোযোগ আকর্ষণ করলাম তিনি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে গা ঢাকা দিল রসল্লাহ আলিউসলাম আমাদেরকে বললেন লোকগুলিকে তোমরা চিনতে পেরেছ জি নয়া রসোল্লাহ তারা তো মুখসাবৃত্ত ছিল তবে আমরা তাদের বাহনগুলো চিনতে পেরেছি তিনি বললেন এরা ক্যামত পর্যন্ত জলমান মুনাফিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর ওদের সংকল্পের কথা তোমরা কি অনুধাবন আমরা বললাম করেছা তাদের ইচ্ছা ছিল গিরিপথে আল্লাহ রসুলকে আক্রমণ করে তাকে সেখানে ফেলে দেওয়া আমরা বললাম ইয়া রাসুল্লাহ আপনি তাদের গোত্রের কাছে কেন ফরমান পাঠাচ্ছেন না যাতে করে প্রতি গোত্র তাদের অভিযুক্ত ব্যক্তির ছিন্ন মস্তক আপনার কাছে পাঠিয়ে দেয় তিনি বলেন আরবরা পরস্পর এমন কথা বলবলি করবে যে মোহাম্মদ তার দলের সহায়তায় লড়াই করে অবশেষে আল্লাহ তাকে বিজয় করলে তাদের বিপক্ষে হত্যাচক্য চালাতে শুরু করেছে যা আমি পছন্দ করি না তারপর বললেন ইয়া আল্লাহ তাদের গায়ে দুবাইলা নিক্ষেপ করুন আমরা বললাম ইয়া রাসলাহ দুবাইলা কি তিনি বললেন তা হলো আগুনের শিখা যা তাদের প্রত্যঙ্গের মর্মমূলে মৃত্যুবান রূপে আঘাত হানবে তাতে সে হালাক হয়ে যাবে আজকের পর্বে আমরা সব শেষে আলোচনা করব মসজিদ আর তিরার নিয়ে যেটি ছিল মুনাফিকদের মসজিদ থেকে রওনা সময় হবার সময়কে একটি নবনির্মিত মসজিদে সলাত পরার জন্য আহ্বান করা হয়েছিল কিছু লোক মসজিদটি নির্মাণ করেছিল তারা নবীজ সাল আলী আসসালামকে বলল আমরা চাই এই মসজিদে সলাৎ আদায় করে আপনি একে বরকতময় করে তুলনুল্লাহ আলী আসলাম তাদের বললেন এখন তো আমরা সফরে আছি যখন আমি ফিরে আসব ইনশাল্লাহ তখন করব এই মসজিদের কাহিনী সম্পর্কে জানার আগে আবু আমের সম্পর্কে জানা প্রয়োজন সে ছিল খজরাজ কোত্রের এক বিশিষ্ট নেতা জাহিরতার সময় তার নাম ছিল আবু আমির আর সে ছিল আল্লাহর একনিষ্ঠ উপাসক সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল খজরাজের লোকেরা ইসলাম গ্রহণ করলেও সে তার ধর্মেই অটল থাকে শুরু থেকেই তার ছিল প্রবল ইসলাম বিদ্বেষ উহুদের যুদ্ধে সে ছিল কোরাইশ পক্ষের শক্তি তার খনন করা গর্তে পড়েই আল্লাহ রসুল্লাহ আল্লা দাঁত ভেঙে গিয়েছিল এবং শিরস্রাণ থেকে কিছু লোহার টুকরা ওনার গালের ভিতরে ঢুকে গিয়েছিল কোরাইশরা রসুল্লাহ আল্লাহ বিরুদ্ধে সুবিধা করতে পারছিল না এই অবস্থায় সে দীর্ঘপথ পাড়ি দিয়ে হিরাক্লিয়াসের সাথে দেখা করতে যায়। এবং মদিনা দখল করার জন্য তাকে সেনাবাহিনী পাঠাতে আহ্বান করে হিরাক্লিয়াস তাকে সাহায্য করার ব্যাপারে কথা দেয় আবু আমের প্রায়ই মোদীরা তার বন্ধু মুনাফিকদের চিঠি লিখে আশ্বাস দিত যে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সে সেনাবাহিনী নিয়ে হাজির হবে সে তাদেরকে অনুরোধ করলো তারা যেন নিজস্ব একটি ঘাঁটি তৈরি করে যেখানে বসে তারা নিজেদের এজেন্ডা ছড়িয়ে দিতে পারবে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করবে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ রক্ষা করবে তার চিঠি সূত্র ধরে মুনাফিকরা মসজিদে কুবার পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করে এই মসজিদে সালাদ আদায় করতেই নবীজ সাল্ল আলি আসলামকে আমন্ত্রণ জানানো হয় তাদের যুক্তি ছিল শীতের দিনে দুর্বল ও অসুস্থ লোকেরা যেন ঘরের কাছে সালাত আদায় করতে পারে সেজন্য তারা মসজিদটি নির্মাণ করেছে এই মসজিদ নিয়ে যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয় জন্য তারা আল্লুর রসুলকে সেখানে সালাদ আদায় করতে অনুরোধ করে কারণ আল্লুর রসুলের সালাদ আদায় করার অর্থ সেই মসজিদকে বৈধতা দেওয়া নতুন নির্মাণকৃত মসজিদটি ছিল মুনাফিকদের একটি ঘাঁটি কিন্তু আল্লাহ রসুল্সাল্ল আলী আসলাম সেখানে কখনোই সরাত আদায় করেননি তাবুক থেকে মদিনায় ফেরার পথে রসল্ল সাল্ল কাছে ওয়াহির মাধ্যমে মুনাফিকদের এই পরিকল্পনা প্রকাশ করে দেয়া হয়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 মোনাফিকদের মধ্যে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য মসজিদ তীরা নির্মাণ করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা বিরোধিতা করা মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আগে যারা আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করে আসছে তাদের জন্য ঘাঁটি প্রস্তুত করা তারা তোমাদের কাছে কসম খেয়ে বলবে যে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। এরা অবশ্যই মিথ্যাবাদী তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই তা উপর প্রতিষ্ঠিত সেখানে রয়েছে এমন কিছু লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন সুর আত্মা আয়াত একশো এবং একশো আল্লাহ আল্লাহ রসল সাল্লি আসলামকে এই মসজিদে সলাাদ আদায় করতে নিষেধ করেছেন বরং এমন মসজিদে সলাাদ আদায় করতে বলেছেন যেটা প্রথম থেকেই প্রতিষ্ঠিত এবং যেখানে মুমিন্দা থাকে যারা পবিত্র হতে চায় রসল্লা সাল এরপর এই মসজিদকে আগুনে পড়িয়ে মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে দেওয়ার আদেশ দেন خَيْرٌ أَمَّنْ أم أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرْفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ لَا يَزَالُونَ يَنُومُونَ الَّذِي بَنَوْا رِيبَةً فِي قُلُوبِهِم إِلَّا أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও সন্তুষ্টির উপর সেই ব্যক্তি উত্তম নাকি সেই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি দাঁড়া করিয়েছে কোনো গহ্বর কিনারায় যা ধসে পড়ার উপক্রম এবং যা তাকে সহ অচিরেই জাহার নামে গিয়ে পড়বে আর আল্লাহ জালিমদের পদ দেখান না তাদের নির্মিত ঘরটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্বেগ করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়াত একশ নয় এবং এখন এই মসজিদ আর দিরার ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই এক মসজিদ আর দিরার প্রতিষ্ঠা করেছিল মোনাফিকরা তাদের উদ্দেশ্য ছিল এই মসজিদের মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষে এজেন্ডা বাস্তবায়ন করা তার আল্লা রসদ্ সাল্ল আলি আসলামকে সেখানে সালাদ আদায় করিয়ে তাদের এই কার্যক্রমের বৈধতা আদায় করতে চেয়েছিল আল্লাহ এই মসজিদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন মসজিদ যা ক্ষতি সাধন করে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করে এবং মোমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে খোদ আল্লাহ রাহুসাল আলহাসামের যুগেই যদি মোনাফিকরা এমন কাজ করার সাহস করে তাহলে বর্তমান যুগে এই ফিতনার স্বরূপ কি হতে পারে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি মুসলিম বিশ্বের সরকার ও বিদ্রা। নিজেদের প্রভাব খাটানোর জন্য মসজিদগুলোকে ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আলিমদের ব্যবহার করে ফতোয়া প্রদান করাচ্ছে কাজেই বর্তমান সময়ে কোন মসজিদ যদি কাফেরদের এজেন্ডা প্রচার করে তাহলে সেটিও মসজিদার দিরারে সমতুল্য দিনের শত্রুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিমদের সতর্ক হতে হবে এবং দ্বিতীয় শিক্ষা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা অর্থাৎ কাফেররা এক মিল্লাত বা এক জাতি আবার আমি ছিল একজন খ্রিস্টান আকিদার বিচারে খ্রিস্টধর্ম ইসলামের কাছাকাছি কারণ খ্রিস্ট মূলত তাও হিদবাদী একটি ধর্ম যদিও খ্রিস্টানরা তাও হিদের বিশুদ্ধতা বজায় রাখেনি সে তুলনায় মুর্শিকদের আকিদা মৌলিকভাবে শিরকের উপর প্রতিষ্ঠিত কিন্তু একজন খ্রিস্টান হয়েও আবু আমির মুসলিমদের সাথে শত্রুতা করেছে এবং মুর্শিকদের আপন করে নিয়েছে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লাম তার নাম বদলে দেখেছিলেন আবু আমির আল ফাসিক কারণ সে ছিল নীতিহীন পথভ্রষ্ট একটি লোক এখন এই তাবুকের অভিযান থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি ইমাম তার জাদ আল অভিযান থেকে কিছু কল্যাণকর শিক্ষার কথা তুলে ধরেন। প্রথম শিক্ষা যদি ইমাম খলিফা যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন তাহলে তাতে সাড়া দেওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক ইমাম অনুমতি দিলেই কেবল পেছনে বসে থাকার অনুমতি আছে যে তিনটি ক্ষেত্রে জিহাদ ফরজ হয় এর মধ্যে এটি একটি বাকি দুটো ক্ষেত্র হলো। যখন শত্রুরা মুসলিম ভ্রমিত দখল করে আর যখন দুটি সৈন্যদল ময়দানে মুখোমুখি হয় দ্বিতীয় শিক্ষা জিহাদ ফি সাবিল ক্ষেত্রে যান ও মাল দুটো দিয়েই সমর্থন করা বাধ্যতামূলক কারণ কোরআনে যখনই জিহাদের কথা এসেছে যান ও মাল দুটোর কথা এসেছে এবং শুধুমাত্র একটি আয়াত ছাড়া প্রতিবারই মালের কথা জানের আগে এসেছে রসুল্লাহ সাল্ল আলী আসালাম বলেন যে ব্যক্তি একজন যোদ্ধাকে অর্থায়ন করে সে যেন নিজেই যুদ্ধ করল যাদেরই আর্থিক সামর্থ্য রয়েছে তাদেরই জিহাদের পেছনে অর্থায়ন করা বাধ্যতামূলক যেভাবে যান দিয়ে জিহাদ করা বাধ্যতামূলক কারণ জিহাদ তখনই সফল হয় যখন যথেষ্ট পরিমাণে সৈন্যবাহিনী এবং অর্থায়ন মজুত থাকে কেউ যদি যুদ্ধ করতে অসমর্থ হয় তার জন্য সম্পদ দিয়ে জিহাদে অংশ নেওয়া বাধ্যতামূলক তার কোনো অজুহাতই প্রযোজ্য হবে না যতক্ষণ না সে প্রমাণ করেছে সে সম্পদ দিয়ে জিহাদ করতে অসমর্থ এবং শিক্ষা। তিনামোদের কূপে পানি পান করা সে পানি ব্যবহার করে রান্না করা রুটির মণ্ড তৈরি করা বা তাতে অজু করা জায়েজ নয় কারণ হল এদের উপর আল্লাহ আল্লাহর গজব আপত হয়েছে কেউ যখন আল্লাহর শাস্তিপ্রাপ্ত জনপদের স্থান বা বাসস্থানের পাশ দিয়ে যায় তখন তাতে প্রবেশ করা উচিত নয় বা সেখানে অবস্থান করা উচিত নয় যত দ্রুত সম্ভব সেটা পার হয়ে যেতে হবে এবং যতক্ষণ না সেই স্থান পার হচ্ছে ততক্ষণ মুখ ঢেকে রাখা উচিত মূল কথা হল এরকম স্থান যথাসম্ভব অথবা উচিত শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছাড়া এই ধরনের স্থানে প্রবেশ করা উচিত নয় আলহামদুলিল্লাহ রবিল আলমিনার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com raindropsmediaorg2015